আমাদের ইমেল করুন সাপোর্ট পিজ টিভি মানবতার সমাধান আমরা বিদগ্ধ পণ্ডিতদেরকে উপস্থিত করে আপনাদের সামনে সিয়াম এবং রমাদানের বিভিন্ন বিষয় উপস্থাপন করার চেষ্টা করে আসছি আজকে ইনশা আল্লাহ তার ধারাবাহিকতায় আমাদের সামনে যারা আলোচনা উপস্থাপন করবেন তারা হলেন আমার ডান দিকে রয়েছেন শেখ আব্দুমুল্লাহ আমার বাম পাশে এক সাইড রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আমার সরাসরি বামে যিনি রয়েছেন তিনি হলেন শেখ আমানুল্লাহ মাদানী এখন আমরা একটু বিষয়ে যাব। যে সম শর্ত হওয়ার জন্য কিছু বিষয় রয়েছে মুকিম থাকতে হবে আর যে সকল কারণে শ্রম হয় না সবই ঠিক আছে কিন্তু হাইজ নেফাস কারণে হচ্ছে না ইত্যাদি কিছু শর্ত সামনে থাকতে হয় না হলে তার শ্রমের ব্যাপার থাকে না ইসলাম বলতে শেখ। সুক্রিয়া জাজাকাল্লা খায় শ্যাম পালন করলে অনেক নেকি হয় আমরা বিভিন্ন হাদিস থেকে অবগত নেকি পাওয়ার জন্য আগে মুসলমান হওয়া জরুরি একজন অমুসলিম যদি এ নেকি পাবো এ আশায় শ্যাম পালন করে তাহলে সে নেকি পাবে না এই মানুষের জন্য একটা জরুরি কর্তব্য তাকে আগে ইসলাম গ্রহণ করতে হবে আগে মুসলমান হতে হবে মুসলমান হলে শ্যাম পালন করলে যে নেকি পাওয়া যায় সে নেকিটা তার উপর বর্তাবে ইসলাম গ্রহণ করে তাহলে তার ইসলামিক বিধান চালু হবে আমার প্রতিষ্ঠানের যে ভর্তি হলো না আমি প্রতিষ্ঠানের নিয়ম তার উপর কেমন করে চাপাইছে ইসলাম গ্রহণের কালেমা হচ্ছে রসুলের ওখানে তিন দিন বাঁধা থাকার পরে আল্লাহ রসুল তাকে ছেড়ে দিতে বললেন তখন লোকটা বাইরে গিয়ে গোসল করে ফিরে এসে সামনে বলল আসহাদু আল্লাহ ও আশহাদ এই কালেমের মাধ্যম দিয়ে না সেগুলো আল্লাহর কাছে না বলতে কি বুঝবো যে আকল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হবে ব্যাপারে কি তার বুদ্ধি জ্ঞান এগুলো তো অবশ্যই থাকতে হবে কিন্তু বুদ্ধি জ্ঞান না থাকে তাহলে সে তো কোনটা ঠিক মতো করতে পারবে না নামাজ পড়তে গিয়ে হয়তো সে রবীন্দ্রনাথের কবিতা শুরু করে দিবে ওই যেরকম শুরু করেছিল তো এটা এই কারণেই যে আকল তার ভিতরে ঠিক মতো কাজ করতেছে না এজন্য জন্য শুধু সিয়াম নয় ইসলাম যে যেকোনো হুকুম আকাম পালনের শুরুতেই আকেল বালেক হওয়া নির্ধারিত করেছে যদি আপনি যোগ করতে পারেন একটু ব্যাখ্যা করেন একটু আলহামদুলিল্লাহ আসলে ইসলামের আবাদ গুলি এগুলির একটি গুরুত্ব রয়েছে যার যেমন ইচ্ছা তেমন ভাবে আবাদত করবে তাহলে এই আবাদত ইসলামে কখনো গ্রহণযোগ্য হবে না এজন্য জন্য যেন সুষ্ঠ সুন্দর ভাবে করতে পারে তার কতগুলি যোগ্যতার প্রয়োজন রয়েছে সেই যোগ্যতা মধ্যে একটা অন্যতম যোগ্যতা বিশেষ করে যেমন সিয়াম বলি বা ইসলামের যত আবাদত বলি সেগুলির জন্য একটি হচ্ছে তাকে আকেল হতে হবে কি করছে কি বলছে সেটা যেন নিজে সে ভালো করে উপলব্ধি করতে পারে বুঝতে পার তাই এই আকাল এই জন্য হাদিসেও এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন কিছু লেখা হয় না মানে তাদের হিসাব নিকাশ কিছু নেই কারণ কি সেই তিন শ্রেণীর মধ্যে এক সেই পাগল বা জ্ঞানহীন মানুষ যতক্ষণ না তার মাঝে সেই জ্ঞান শক্তি উপলব্ধি শক্তি সঠিকভাবে ফিরে আসে এই জন্য এই হাদিসের আলোকে আমরা জানি যে ইসলামের প্রতিটি আবাদতের জন্য শর্ত হলো তার আকল যেখানে আল্লাহ আল্লাহতালা বললেন যে তোমরা সলাৎ আদায় করো না নেশাগ্রস্ত অবস্থায় তো নেশাগ্রস্ত অবস্থায় সলাৎ আদায় করলে তার বিবেক থাকবে না নেশা পান করলে তার বিবেক থাকে না তখন সে কি বলছে সে নিজে বুঝতে পারে না কাজেই এবাদত করলে সে কি বলছে এটা তাকে আগে জানতে হবে এই জন্যই এবাদতের জন্য শ্যাম পালনের জন্য আকল জরুরি দেখবেন যে সে কিছু খাচ্ছে পান করছে আবার বলবে যে আমি কিছু খাই নাই পান করি তাই বা কিছু অন্যায় লিপ্ত হয়ে গেছে আবার বলবে যে আমি কিছু করি নাই আকল হওয়া তিনটা জিনিসের ব্যাপারে আমরা যেন মাদক দ্রব্য সেবন করে এমন কিছু আকল যেন নষ্ট না করি আকল হলো একটা আমায়ত আল্লাহর পক্ষ দেওয়া দেওয়া আরেকটি শর্ত করেছেন প্রাপ্ত বয়স্ক হওয়া হ্যাঁ প্রাপ্তবয়স্ক হওয়াটা এটা এবাদতের ক্ষেত্রে এটা একটা শর্ত তবে প্রাপ্তবয়স্ক কম বেশ হতে পারে বয়সের কম বেশ হতে পারে দেশ অনুযায়ী আবহাওয়া অনুযায়ী বুলৌক হওয়ার জন্য প্রাপ্ত বয়স হওয়ার জন্য যেই আলামত আছে সে আলামতের যে কোনো একটি জাহের হয়ে গেলেই মেয়েদের মাসিক স্রাব চালু হয়ে গেল বোঝা গেল প্রাপ্তবয়স্ক হয়েছে ছেলেদের দাড়ি দাড়িমুষ গজায় গেলে बोझा गया प्राप्त बस हो ग इत्यादि तो एकत्रेज सियाम विधान तम ऋण प्रशिक्षण स्वरूप रखते सलाफे सालहीन के देखा गया है तरफ बाच्चा के सियाम पालन उदबुद्ध कर प्रशिक्षण देवार् छोटक केमी খেলনা দিয়ে বসে রেখেছেন যখন দেখা গেছে খাবারের জন্য তারা কান্নাকাটি করেছে যে বীরজিপাত যার ভিতরে যৌবনের অনুভূতি চলে এসেছে এইটাও একটা আলামত একটা একটা নিদর্শন এখন ছোট্ট একটি বিরতির পরে আল্লাহ আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাসিমাদানি হাসিমাদানি আর আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে টায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে বাংলায় এই রমজানে রমজান হলো রহমতের মাস মাসি ইফতার তারা এরকম আরো অনেক কাজ যেগুলো নবী পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সে মানে সবালোক হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া সেটু এর ব্যাপারে প্রাপ্ত বয়স্ক হওয়াটা এটা এবাদতির ক্ষেত্রে এটা একটা শর্ত তবে প্রাপ্তবয়স্ক কম বেশ হতে পারে বয়সের কম বেশ হতে পারে দেশ অনুযায়ী আবহাওয়া অনুযায়ী বুলৌক হওয়ার জন্য প্রাপ্ত বয়স হওয়ার জন্য যে আলামত আছে সে আলামতের যে একটি জাহের হয়ে গেলেই মেয়েদের মাসিক স্রাব চালু হয়ে গেল বোঝা গেল প্রাপ্তবয়স্ক হয়েছে ছেলেদের দাড়ি মুস গজায় গেলে বোঝা গেলো যে প্রাপ্ত বয়স হয়ে গেছে ইত্যাদি তো ক্ষেত্রে বাচ্চাদের জন্য বসে রেখেছেন যখন দেখা গেছে খাবারের জন্য তারা কান্নাকাটি করেছে আলোচনা হচ্ছিল প্রাপ্ত বয়স্ক হওয়া ব্যাপারে শেখ আব্দ খায় যেমন ভাবে এবাদতের জন্য মুসলমান হওয়া শর্ত এবাদতের জন্য বিবেক থাকা শর্ত শ্যাম পালনের জন্য যুবক হওয়া তেমন শর্ত নয় তবে যুবক হলে হয় যে সে মান রক্ষা করতে পারে এই জন্য এই হিসাবে তাকে একটা এ পর্যায়ে রাখা হয় কিন্তু কেউ যদি এটা মনে করে নেই যে শ্যাম পালনের জন্য যুবক হওয়া শর্ত তাহলে এটা শরীয়ত অনুকূলে হবে না কেননা সহিহাদিস দ্বারা প্রমাণিত আছে যে স্বাভাবিক তাদের বাচ্চাদেরকে স্যাম পালনের জন্য স্যাম প্রশিক্ষণের জন্য বিকেলের দিকে হাতে খেলনা দিয়ে রাখতেন যাতে করে ছেলেটার ধৈর্যটা থাকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে সেখানে কোনো যুবক হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি এই জন্য হয়তোবা আমরা এটা যুবক হওয়াটা রাখতে পারি এই মর্মে যে যুবক হলে মানুষ একজন এ বাদতকে মূল্যায়ন করতে পারে যে এই বাদতটা কি আলমীর কাছে পূর্ণ একটা আবাদত হিসেবে কবুল হওয়ার জন্য বয়স প্রাপ্ত বয়স্ক হওয়ার শর্ত নয় কিন্তু ইসলামের বিধান হিসেবে ফরাজ হিসেবে যখন পালন করতে যাবে বা কাউকে আমরা বলবো তখন বয়স্ক হওয়া হলো শর্ত তার জন্য একটা আবাদত হিসেবে পালন হবে কিন্তু এরপর ফরজ বয়স্ক হওয়ার জন্য পনেরো বছর বয়সে বলেছে যেহেতু ওই যুদ্ধের ক্ষেত্রে আনামত গুলা প্রতিষ্ঠা লক্ষণ গুলা প্রকাশ পায় প্রকাশ পায় দাড়ি মোস ইত্যাদি তারপরে অন্য থাকে যেহেতু আমাদের একটু পরিষ্কার করতেই হয় ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে ঋতুবতী হওয়া ইত্যাদি যখন হয়ে গেল তখন আমরা মনে করব সে বুলুকে পৌঁছে গেছে বুলুকে পৌঁছে আর এই বুলুকে পৌঁছার পরে যদি কেউ শ্রম পালন না করে তাহলে কিন্তু তার শাস্তির বিধানা অনুযায়ী তার বিধিবিধান রয়েছে কিন্তু বাচ্চারা শ্রম রাখলো ভেঙে ফেলো তারপরে আমরা কি করতে পারবো প্রশিক্ষণ কুদ্রা যেটা আমরা বলবো কুদ্রা বলতে আমরা কি বুঝি সক্ষমতা বলতে কি বুঝি খুদরা বলতে আমরা সক্ষমতা বলতে যেটা আল্লাহ রাবুলি আলমিন কোরআনুল কারিমে শিয়াম সম্পর্কিত যে আয়াত আল্লাহ বলছেন ফাম সাহিদুম সাহারা যে ব্যক্তি এই সাহারকে পাবে যে মুসলিম ব্যক্তি সে যেন অবশ্যই এ সাহার এই শ্যামের রমাদানের শ্যামগুলি পালন করে তবে তার সাথে সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরো দুটি বিষয়কে উল্লেখ করে দিচ্ছেন একটি হচ্ছে যে ব্যক্তি সফরে থাকবে অথবা অসুস্থ হবে তাহলে তার জন্য সে রমজানকে পেলেও তার জন্য রমজানের রোজাগুলি গুলি বা শ্যামগুলি পালন করা এই অবস্থায় অপরিহার্য ফরজ নয় তাকে সুযোগ দেওয়া হয়েছে যখন সে হয়তো সফর থেকে আবার ফিরে আসবে। তখন সে এই শ্যামগুলি পালন করবে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে যদি এই রমজান মাসে কেউ অসুস্থ হয় অসুস্থটা তার এই পর্যায়ের যে সে সারাদিন উপবাস থেকে এই করাটা তার জন্য সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। অথবা তার রোগ বেশি বৃদ্ধি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বা অথবা তার মৃত্যুর পর্যায়ে সে পৌঁছে যেতে পারে এমন যদি অক্ষমতা তার মাঝে হয় তাহলে ইসলাম তার জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছে সে অন্য যখন সুস্থ হয়ে যাবে তখন সে ইনশাআ আল্লাহ ইসলাম পালন করে এর সাথে আরো কিছু সংযোগ করার আছে এখানে একটা সংযোজন দেওয়া যেতে পারে কুদরা দুই প্রকার আদমুল কুদরা আদায় করবে আর যে ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে সে সিয়ামটাকে বিলম্বিত করবে ফিল হাল ফরজ হয়নি তবে ফরজ হয়ে রয়েছে যখন আদায় আদায় সুস্থ হওয়া পর্যন্ত তাকে বিলম্বিত করা হয়েছে কিন্তু মোটে ফরজ হবে না তার জন্য এবং দুইটা বিধান রেখেছেন একটা হচ্ছে কোনো মহিলার পেটে যদি বাচ্চা থাকে অথবা কোন মহিলা যদি তার বাচ্চাকে দুধ পান করায় তো দুধ পান করাকালীন এ সময়। এবং পেটে বাচ্চা আছে মহিলা গর্ভবতী এই সময়ে সে অন্য সময় এই মত দিয়েছেন যেহেতু যেটা স্থায়ী মানুষ নয় সেফাসের পরে সুস্থ হয়ে উঠবে তখন তার উপরে সেটা সে নিজে যখন করতে পারবে তার ক্ষমতা যদিও পরে সেজন্য কার্যকর নয় তাকে কাজাই করতে হবে মুদ্রা বলতে আমরা তাহলে এতক্ষণ বুঝিলাম যে তার উপস্থিত থাকতে হবে মুসাফের জন্য শ্রম ফরজ নয় ভাঙতে পারে তাই না তারপরে এমন রুগীত রুগী যেটা আমানুল্লাহ ভাই বলেছেন জ্বর জারি হয়েছে প্যাটারে গন্ডগোল হয়েছে তারপরে সে রাখতে পারছে না তারপরে সে কি করতে পারে ভাঙতে পারবে কিন্তু ভাঙ্গার বদলে তার কি করতে হবে শেখানি এমন বুড়ো হয়ে গেছে বুড়ো তার জুয়া হওয়ার সম্ভাবনা নাই আর এমন রুগী সবই তিনি কাদির আমরা আমাদের সাধারণ বিবেচনায় যাবছি আর হলেন এমন রোগ নির্ধারিত করতে পারবে না এই সকল রোগের জন্য আমাদের কি করতে হবে তাদের জন্য প্রতিটি রোজার একজন কে খাওয়াবে কতটুকু যাই হোক চাউল দিয়ে দেয় খাবার দিয়ে দেয় হচ্ছে এখন আমাদের বিভিন্ন আলোচনা করেছেন প্রবে যাতে সংক্ষেপ হয় তার আওতায় জন্য আলোচনাগুলো নিয়ে আসা যায় এই জন্য শিরোনাম করে তার আওতায় আলোচনা তারা নিয়ে আসেন এখানে। কথাটা এভাবে স্পষ্ট হওয়া ভালো যে অসুস্থ ব্যক্তি যে সুস্থতার আশা করছে না তার একটা বিধান সে অন্যকে দৈনন্দিন হওয়া শর্তটা ঠিকই ভাবে মকিম হলে সে সলা শ্যাম পালন করবেই জরুরি কিন্তু যদি মুকিম না হয় মুসাফির হয় তাহলে তার সে ইচ্ছে করলে শ্যাম পালন করতেও পারে সেই ইচ্ছা করলে শ্যাম ছেড়ে দিতেও পারে এখন তোমরা বিমানে কষ্ট হয় না তাহলে এখানে কি বিষয়টা যেহেতু আসলে সফরে শ্যাম পালন করা সম্পর্কে হাদিসগুলি দুই ধরনের এসেছে এবং খুব কঠিন কঠিন ভাবে এসেছে যেমন অবাধ্য অবাধ্য কারা যারা সিয়াম সফরের গিয়েও জোর করে শ্যাম পালন করতে চায় এই সব হাদিসগুলিকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে এক্ষেত্রে বিজ্ঞ আলিমগঞ্জ যেটা বলছেন सफर अवस्था थी श्याम पालन खूब कष्ट ना जेज रूप कष्ट ना जो कष्टर है सफर अवस्था बर्जन कराट हल उत्तम बर्जन करफजाल विषय टीके जे जे आल्ला रसल पक्ष देव विधान सफरे पालन करी কোন সমস্যা নেই করলে ছেড়ে দিতে পারে আসলে মানেই হলো কষ্টকর সফর মানেই কষ্টকর কারণ হয়তো আমরা এখন মনে করছি যে আধুনিক যুগে আমরা প্লেনে সফর করি কিন্তু যখন প্লেনেও সফর করে থাকি এটাও একটা কষ্টের বিষয় হয়ে যায় বিষয়টিকে আমরা এভাবে ধরতে পারি যে সলাৎ কসর করার বিষয়টি একটা সমস্যাকে লক্ষ্য করেছিল কিন্তু সমস্যা থাকলেই শলাৎকসর করতে হবে আল্লা যখন এখতিয়ার দেওয়া হতো তখন তিনি দুইটার মধ্যে সবচেয়ে সহজটা গ্রহণ করতেন যদি অপরাধ না হয় জটিল করব। রোগে আমরা সহজ হবো আমরা এ পর্যন্ত কতগুলা বিষয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার ইনশ আপনাদের সম্মুখে সৌমীর সাথে সম্পৃক্ত একটি বিষয় নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ সেটাও আপনারা উপভোগ করবেন বলে আশা করি আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বরাকাত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 You can fast, pray all day, and give your money away, but if you don't love for Allah's sake Lord and give for Allah's sake alone, you'll never, you never taste the sweetness of amen.